لقد فانوا وما بقوا خبروا ليس في فنائهم من عتب راه قد فارقوا هذه الحياه للابد وهل تحس او ترى منهم احد الى القبور الحمد لله والصلاه والسلام على رسول الله بسم الله الرحمن الرحيم জা রাজনী সলিল্লা ফ রসুলল্লা দুল্নি আল আিন আমিল তহু আহ্বানি আল্লাহ আহ্বানি অ্নাাস ফক ইফ ফি দুনিয়াল ওজহদ ফি মা জন এক ব্যক্তি রসুল আলহ ওস্লমকে বলল জিয়া রসুলল আমাকে এমন কোনো আমল বতলিয়ে দিন যার মাধ্যমে লোকেরা আমাকে ভালোবাসবে আল্লাহ আমাকে ভালোবাসবেন আর রসুসোল্লাহ আলি ইসলাম বললেন দুনিয়ার ব্যাপারে তুমি যুহুদ গ্রহণ করো আল্লাহ তোমাকে ভালোবাসবেন আর লোকদের হাতে যা আছে সেই ব্যাপারে তুমি জহুদ গ্রহণ করো অমুকাপেক্ষিতা দেখাও লোকেরা তোমাকে ভালোবাসবে হাদিসের মধ্যে যে বিষয়টার প্রতি রসসোল্ল্লাহ আল ইসলাম নির্দেশ করেছেন সেটা হলো জহুদ এটা একটা প্রসিদ্ধ শব্দ তো মুসলিম হিসাবে এই শব্দটা সরাসরি আমাদের বিষয়টার উপলব্ধি থাকা এটা বাঞ্ছনীয় জহুদের শাব্দিক অর্থ হলো পরিত্যাগ তো মূল দুনিয়াকে পরিত্যাগ করা দুনিয়ার দীর্ঘ আশা আকাঙ্ক্ষা এটাকে পরিত্যাগ করা এমনিভাবে দুনিয়া যদি হাত ছাড়া হয়ে যায় এর কারণে হাই হতাশ দুঃখ আক্ষেপ এটা পরিত্যাগ করা এটা কখন হবে দুনিয়ার প্রতি যদি সেই পরিমাণ গুরুত্ব না থাকে দুনিয়াকে যদি সেই পরিমাণ দাম না দেয় তখনই এটা হবে যে দুনিয়ার বড় বড় আশা আকাঙ্ক্ষা দুনিয়া নিয়ে এই কল্পনা জল্পনা এটা থাকবে না আর কোনোটা ছুটে গেলে সে গা করবে না বেশি তার খারাপ লাগবে না এমনিতে মিয়া রাহিমাউল্লাহ জুহুদের সংজ্ঞা বলেছেন তারকুমা লং ফাফিল আখেরা আখেরাতে উপকারী নয় এমন সব কিছুই পরিত্যাগ করা এটা হলো জহুদ তাহলে এর অন্তর্ভুক্ত স্বাভাবিকভাবে যেটা আখেরাতের জন্য ক্ষতিকর সেটা অবশ্যই অপরিহার্য জহুদ হওয়ার জন্য এমনিভাবে যেটা আখেরাতের জন্য তার উপকারী নয় ক্ষতিকরও নয় এমন বিষয়টাও পরিত্যাগ করা এটাও যুহুদের জন্য অপরিহার্য যে দুনিয়ার ব্যাপারে জাহেদ হয় মানে দুনিয়ার ব্যাপারে অমনোযোগী শাব্দিক অর্থ করতে গেলে সে নিজের অন্তরকে স্বস্তির মধ্যে ফেলে দেয় মানে স্বস্তির মধ্যে নিয়ে আসে রসল্লাহ আলী আসসালাম এ দুনিয়ার বিষয়ে বলেছেন কুংফিৎ দুনিয়া কা গরিব যে দুনিয়াতে তুমি জীবনযাপন করো এমনভাবে যেন তুমি ভিন দেশি অথবা পথিক গরিব ভিন দেশি তো অপর দেশ থেকে এখানে এসে কোনো কাজেকর্মে কেহ আসলো জি অপরিচিত এখানে সে এসে কি করবে নিজের বাড়ির জন্য সঞ্চয় করবে না এখানেই সব কিছু খরচ করবে সে চাকুরির স্থলে আসলো সে চাকুরির যা টাকা পয়সা পায় যা উপার্জন করে এই সব কিছু কি এখানেই বন্ধু বান্ধবদেরকে নিয়ে খেয়ে খেয়ে দেয়ে তামশা করে উড়িয়ে দেয় না জমা করে বাড়িতে নিয়ে ভোগ করার জন্য তো গরিবের অর্থটা হল দুনিয়ার মধ্যে আমরা সবাই গরিব মানে বিন দেশেই আমাদের মূল দেশ হলো জান্নাত আমাদের মাতা পিতা আদম এবং হাওয়া আলি সালাম ওনারা এসেছেন জান্নাত থেকে আবার জান্নাতে চলে গিয়েছেন তো সন্তানের বাড়ি ওখানেই যেখানে মাতা পিতার বাড়ি তারা সেখান থেকে এসেছিলেন আবার সেখানেই এখন আছেন আমরাও যাহাদেরকে আমরা চোখ ফুটার পরে দুনিয়ার মধ্যে আসার পরে দেখেছি আমাদের আব্বা আম্মা দাদা দাদি যারা আমাদেরকে লালন পালন করতেন আদর করতেন যাদেরকে নিয়ে আমার দুনিয়াটা ছিল যাদেরকে ছাড়া আমি কি অসহায় ছিলাম যাদেরকে ওকে নিয়েই আমার সব আনন্দ ফুর্তি সব কিছু ছিল সেই তারা এখন কোথায় আল্লাহ যদি দয়া করে থাকেন তাহলে তারা কোথায় জান্নাতে। তাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য আমাদের কোথায় যেতে হবে জান্নাতে যেতে হবে সবাই চায় যে আমি আমার আত্মীয় স্বজন দাদা দাদি যারা আমার প্রিয়জন এদের সাথে আমি থাকি এই তাদের সাথে থাকার ব্যবস্থাটা কি। দুনিয়াতে এখন যাদেরকে নিয়ে আমরা ব্যস্ত আছি তারা তো সীমিত কয়েকজন অথচ আমার পূর্বপুরুষ সবাই চলে গেছে তো সবার সাথে সাক্ষাৎটা আমার কি আনন্দের বিষয় না আমার জন্য সেটা কাম্য না আসলে মূল বাড়ি কি এই এখানে কতক্ষণ যেখানে আসিস এটা না যেখানে চিরস্থায়ীভাবে আমি যাব এবং আমার আত্মীয় সজন স্বজন বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশী সব যেখানে আছে সেটা এই জন্য আসলে আমরা এখানে গারিব ভিন দেশি মূল বাড়ি হলো সেখানে এইভাবে এই অনুভূতিটা নিয়ে তুমি থাকো যে আমি এখানে সঞ্চয়ের জন্য না এখানে যদি কেউ আমাকে চাকরির স্থলে কেউ তাকে কিপটা বলল কৃপন বলল বা অন্য কোনো কিছু বলল কিন্তু সে আসলে সম্পদ উপার্জন করতেছে অনেক ব্যাংকে অনেক পয়সা তার জমা হচ্ছে বাড়িতে সে অনেক জায়গা জমি করতেছে বাড়ির পর বাড়ি করতেছে দুনিয়ার দৃষ্টিতে মানে দুনিয়ার ইয়েতে বললাম আমি যে এখন সে কি বন্ধুবান্ধবদের ওই কিপটা বলার কারণে সে কষ্ট অনুভব করবে বরং মনে মনে সে আরও কি একটা প্রফুল্ল থাকবে যে তোর আমাকে কিপটা বলছিস বাকি বাস্তবে তোদের চেয়ে কত বেশি পয়সার মালিক আমি তোর কয় টাকা ব্যাঙ্ক ব্যালেন্স আছে আমার তো অনেক আছে তুই এখন একটু হৈ হল্লুর করতেছিস ফুর্তি করতেছিস আড্ডা দিচ্ছিস একটু ক্লাবে এখানে সেখানে ঘুরতেছিস কি আছে তোর কিছুই তো নেই ব্যাঙ্ক ব্যালেন্স কিছু নেই আর আমার যদিও আমি এগুলিতে ওড়াইতেছি না কিন্তু আমার ব্যাঙ্ক ব্যালেন্স তো অনেক একটা মুমেন্টের এক সেকেন্ড এর আমল আখেরাতের জন্য সে যা করবে এর বিনিময় কি এর সমপর্যায়ের কি পুরা পৃথিবীর সব সম্পদ দিয়ে হবে আসলে মুমেনের দাম তো আল্লাহ রব আলিন এমন করেছেন তাকে এত দামি বানিয়েছেন তার সময়ের দাম তার কথার দাম তার চিন্তার দাম এর মূল্য তো অনেক এমন অনেক যে তার এই একটা সেকেন্ড যথাযথভাবে যদি তার এই নিয়ামতগুলোকে সে ব্যবহার করে আল্লাহ তালার দেওয়া এই যোগ্যতাটাকে যদি এক সেকেন্ড সে ব্যবহার করে যথাযথভাবে এর জন্য সে যেই বিনিময় পাবে যে পুরস্কার পাবে যে নিয়ামত পাবে পুরা পৃথিবীও তার সমান হবে না তো এখন যারা দুনিয়ার মধ্যে টাকা পয়সা উপার্জন করতেছে পুরা দুনিয়াকে মাতিয়ে রেখেছে দুনিয়ার রাজত্ব নিয়ে আসে যদি সত্যিকার কারো মনের মধ্যে বিষয়টার মানে বুঝে থাকে সে তাদের ওই সব কিছু দিয়ে প্রতারিত হওয়ার কথা সেইগুলোর প্রতিযোগিতায় লিপ্ত হওয়ার কথা কোরআন কারিম আল্লাহ রবহমেন পুরস্কার বলে দিয়েছেন আপনার দুই চোখ প্রসারিত করবেন না ইলামা মাত্তানা যে সম্পদ দিয়ে তাদেরকে আমি উপকৃত করেছি নগদ উপকৃত হচ্ছে কিছু এমন না যে উপকারী পাচ্ছে না তাদেরকে যে সম্পদ দিয়ে আমি উপকৃত করেছি মাতি মিনাল হায়াতির দুনিয়া দুনিয়ার জীবনের চাকচিক্য এটা আসলে একটা চাকচিক্য একটা বাহ্যিক একটা আকর্ষণীয় বিষয় তারা সার্বত ভিতরে কিছু নেই শুধু করে উপরে জাহরাতাম মিনাল হায়াতির দুনিয়া লিনাফতিনাহা হুমফি এই চাকচিক্য দিয়ে তাদেরকে আমি ফেতনাই ফেলেছি পরীক্ষায় ফেলেছি এই চকচকে বস্তুর পিছনে ছুটে মূল বস্তু তারা হারিয়ে ফেলতেছে আল্লাহর পক্ষ থেকে যে রিজিক এটা ছিল শ্রেষ্ঠ এবং স্থায়ী এগুলোর মানও উন্নত নয় আবার আল্লাহর নিকট যা বান্দার জন্য আল্লাহ পাখি রেখেছেন সেটা স্থায়ী এবং উন্নত মানের কোন দিক দিয়ে এটাকে সেটার সাথে তুমি তুলনা করো সেটা বাদ দিয়ে এটা নিতে পারো এই জন্য যে তার অনুভূতি এটা হবে যে সে আখেরাতের সম্পদকে প্রকৃত সম্পদ ভাববে নিজের আসল বাড়িতে যে সম্পদ সে এখানে সেটাকে সমৃদ্ধ করাকে সে সমৃদ্ধি মনে করবে এই জন্য রাসুল সাল্লাহ আলিয়া বলছেন লেইসা মিন্য়ান্ন কোরআনি যে ব্যক্তি কোরআনের সম্পদকে সম্পদ মনে না করবে এটা নিয়ে সে গর্ববোধ না করবে বাড়িঘর জায়গা জমি ডিগ্রি পদমর্যাদা এখানের ক্ষমতা না তার গৌরবের বস্তু হলো কোরআন যে যেই পরিমাণ কোরআনের দ্বারা সমৃদ্ধ কোরআন বলতে শুধু কোরআনের তিলাওয়াত না তিলাওয়াত থেকে নিয়ে কোরআন আমল কোরআনের প্রতিষ্ঠা কোরআনের সাথে যে ছয়টা কাজ সম্পর্কিত অর্থ বুঝা তার উপর আমল করা এখলাসের সাথে তার উপর কি করা আমল করা কোরআনকে প্রতিষ্ঠা করা এই বিষয়গুলির সাথে যে জড়িত সে কোরআন নিয়ে আছে এই কোরআনের সম্পৃক্ততাকে যে নিজের জন্য গৌরবের বিষয় মনে না করবে সে আমার উন্মতের অন্তর্ভুক্ত এখানে এই বিষয়টা আর করি আমাদের অনেকে সম্পৃক্ত দিকে মক্তব্যের দিকে এইজন্য একটু হাদিস উল্লেখ করতেছি রসদাম বলেন যে একটা আয়াত তিলওয়াত করলো সে এক সতর নফল নামাজের চেয়ে বেশি সব পাবে একটা আয়াত যদি কি করে একটা মাসালাওয়া থাকতে পারে তিলাওয়াত করার ফজিল হয়েছিল একশো রাকাত নফল নামাজের চেয়ে বেশি সে মার্যাদা পাবে আর যদি একটা মাস আলা বুঝে কোরআন কাদিমের তাহলে এক হাজার রাকাত নফল নামাজের চেয়ে বেশি শাহ পাবে আমরা সর্বশ্রেষ্ঠ ব্যক্তি তোমাদের মধ্যে সে যে কোরআন পরে আর পড়ায় তখন একজন শুধু কোরআনের পরে পড়ায় আরেকজন বিষয়টা বুঝে আর একজন মধ্যে কে কোরআনের বেশি বড় অংশটার সাথে জড়িত বুঝে এবং বুঝায় এটা দ্বিতীয় স্তর এর পরের স্তর কি যে আমল করে তারপরের স্তর কি যে কোরআন প্রতিষ্ঠা করে যে প্রতিষ্ঠার সাথে আছে তার অবস্থানটা কোন পর্যায়ের কিন্তু সেই সম্পৃক্ততাকে স্বাভাবিকভাবে আমরা কি মনে করি না কোরআনের সাথে থাকা মনে করি না যার কারণে আমরা দেখা যাচ্ছে যে গুরুত্বপূর্ণ কাজ আমরা আমাদের থেকে অনেক ক্ষেত্রে অবহেলার শিকার হয়ে যায় আমরা নিজেদের মানে মূল বিষয়টাকে উপলব্ধি করতে না পারার কারণে শরীয়তের সঠিক অবস্থানে নিজেদেরকে রাখতে পারি না সাহবাই এরাম রিজওয়ানুল্লাহ আলিম আজমা আইনের জীবনের দিকে যদি আমরা দেখি আমরা কি দেখব তাদের সামনে তো কোরআনে কারিমের তেলাওয়াতের বিষয় ছিল প্রতিষ্ঠার বিষয় ছিল তারা জীবনটা তাদের জীবনের চেয়ে উৎকৃষ্ট জীবন আর কারো হতে পারে জন্য তারা হলেন আদর্শ নমুনা নাস। তাদের মতো তোমরা ইমান আনা ইমানের দিক দিয়া সাহাবাই আদর্শ আমলের দিক দিয়ে আরো আগেই কি তারা আদর্শ সন্তুষ্ট সাহাবিদের প্রথম যুগের লুকদের উপর এবং পরের লুকদের উপর এবং যারা তাদের অনুসরণ করেছে সৎ কাজের মধ্যে অনুসরণের মধ্যে তাদের পথে চলা এটা অপরিহার্য তাদের কুরআরটা কেমন ছিল প্রতিষ্ঠার জন্য তাদের জীবন কি হয়েছে বিসর্জিত হয়েছে এখানে আসলে কথা অন্যদিকে চলে যাচ্ছে আমরা মূল বিষয়ের দিকে আবার ফিরে আসি যে আমাদের মূল গৌরবের বিষয় কি কোরআন এর মাধ্যমে আখেরাতের নিয়ামত আমাদের কি হবে সঞ্চিত হবে দুনিয়ার মধ্যে মানুষের কাছে সবচেয়ে বড় আকর্ষণীয় বস্তু কয়টা দুইটা একটা হলো সম্পদ আর একটা হলো নারী না কিছু আছে মানুষ চিনলে সুনাম করলেও একটা ভালো মহিলা পাওয়া যাবে এটাও একটা ভিতরে থাকে আবার কিছু কিছু মানুষের আছে খাবার খাবার হইলে মহিলাও লাগবে না তো এইগুলি অল্প কিছু মানুষ স্বাভাবিক না কিন্তু লিপ্ত হয়ে যাবো ওই ক্ষমতার পিছনে দেখেন গিয়ে কিছু নারী না একটা না একটা থাকে যাই হোক আমি এখন সবটার আলোচনা না করি শুধু নারীটার একটা অবস্থান আসে তো নারী একটা অবস্থানে আসে তো পৃথিবীতে এখন এখন নারী দুনিয়ার নারীগুলি আর জান্নাতের নারী এগুলির ব্যবধানটা কি পরিমাণ যতটুকু বিবরণ আমরা বুঝতে পারি জান্নাতের নারীদের বিবরণ যতটুকু দেওয়া হয়েছে হাদিসে আবার সেটাও তো বলে দেওয়া হয়েছে যে সেগুলির কল্পনা জান্নাতের নিয়ামতের কল্পনা দুনিয়াতে সম্ভব না বিবরণ দেওয়াও সম্ভব না বিবরণ শোনাও সম্ভব না আর কল্পনা করাও সম্ভব না জান্নাতের নিয়ামতগুলি তারপরও যতটুকু বিবরণ এসেছে জান্নাতের নারীদের সৌন্দর্যতটা হলো যে চাঁদ সূর্যের সূর্য তাদের সামনে কি হয়ে করবে। মলিন হয়ে এমন কোন নারী যদি দুনিয়ার মধ্যে ধরে নেওয়া হয় যে এসে গেছে গিয়েছে দুনিয়ারা কি করবে ক্ষমতা আছে কেউ কাউকে ছাড় দিবে যে আমার ক্ষমতার জন্য তার পিছনে আমার ক্ষমতা ধরে রাখবো তারপরে এই নারীর পিছনে এই ক্ষমতা সে এই ক্ষমতা অসম্পূর্ণ কিন্তু সে উজার করে দিবে এই ক্ষমতার করবে না এই ধরনের কোন নারী যদি দুনিয়ার মধ্যে পায় আচ্ছা যাই হোক এখন যদি কারোর রুচি আসলেও তেমনই হয় তো ব্যতিক্রম হতে পারে এই নারী তারপরও ধরে নিলাম ক্ষমতা কারোর জন্য বেশি কিন্তু নারীর একটা বড় অবস্থান দুনিয়ার মধ্যে আছে লক্ষ লক্ষ কোটি কোটি শত শত কোটি মানুষ এর পিছনেই ছুটতেছে এই একজন নারী যার একটা হোর এটা প্রাপ্তির জন্য কি করতে হবে একটা নিকি লাগবে কি লাগবে একটা নিকি কোরআনে কারিমের একটা হরফ যদি কেউ উচ্চারণ করে পড়ে তিলবাত করে নেই পায় কয়টা একটা হাঁদি এসেছে আর একটা নেকি তার জন্য কয় গুণ বাড়িয়ে দেওয়া হবে দশগুণ তাহলে কমপক্ষে একটা হরফ দিয়ে কয়টা নিকি পেয়ে নেকি দিয়ে যদি হোর পাওয়া যায় তাহলে কোরআন কারিমের একটা হরফ দিয়া কতটুকু সম্পদ পাওয়া গেল দুনিয়ার সম্পদের হিসাবে যদি এটাকে আমরা হিসাব করি আসলে তো মূল হিসাব এটা হবেই না যাই করি আমরা এটা আসলে হিসাবটা সঠিক হবে না তা আমাদের ধারণার জন্য আমরা যেই দুনিয়ার পিছনে ছুটতেছি সেই হিসাবে যদি হিসাব করা হয় তাহলে একটা হরফের একটা নেকের পরিমাণ হবে সমপরিমাণ হবে দুনিয়ার সব সম্পদ সব সুখ সব আনন্দ সব নারীভোগ এখন এই একটা হরফ দিয়ে যদি আমি এই পরিমাণ সম্পদ উপার্জন করতে পারি তাহলে বাকি পুরা একটা আয়ার যদি তেলওয়াত করা হয় যদি এটা অর্থবুজা হয় যদি এর উপর আমল করা হয় যদি এটাকে প্রতিষ্ঠার জন্য জীবনের সময় ব্যয় করা হয় তাহলে সে কি পরিমাণ সম্পদ উপার্জন করবে এটা কোন কম্পিউটারে হিসাব করতে পারবে দুনিয়ার মধ্যে পারবে না এটা আসলে শুধু কাল্পনিক একটা গল্প নয় কিন্তু বাস্তবেই রসুল সাল্লাম বলেছেন যে জান্নাতের নিয়ামতগুলোর অবস্থাটা এমন মালা আইনুন, ওয়ালা আলা আইনুন ওয়ালা উজুন আলা কলবি কোন কান শুনেনি নি কোনো চোখ দেখেনি কোন দিল কল্পনা করতে পারেনি। আমরা কত কিছু কল্পনা করি কল্পনার শেষ জান্নাতের যেখান থেকে নিয়ামতটা শুরু হবে সেটা এই জন্য রস নির্দেশ করেছেন কি কুংফি দুনিয়া গরিব দুনিয়ার মধ্যে তুমি অবস্থান করো এইভাবে যেন তুমি ভিন আসলে আমরা কি অনেকে আমাদের দেশ থেকে কাফেরদের দেশে চাকরির জন্য যেতে চায় যে ওখানে গিয়ে পয়সা কামাবে প্রতি কয়েকজন এখানে হাজার বিশ হাজার টাকা ডেলি কামাই করতে পারবে এর জন্য সেই সমস্ত কাফের রাষ্ট্রের মধ্যে যাওয়ার ক্ষেত্রে কি পরি পরিমাণ প্রতিযোগিতা আমরা আফগানিস্তানে দেখেছি বিমানে কি বুদ্ধি এমন ভাবে লুক পেয়েছে যে বিমানের ডানায় বিমানের চাকায় কি করবে চড়ে তারপর বিদেশ যাবে নিজের মানে একটু জীবনকে ঘুষানোর জন্য একটু জীবন পাওয়ার জন্য একটু ভালো উপার্জনের জন্য এই বিদেশের জন্য আমরা এমন পাগল আর আল্লা রব্বুল আলমিন আমাদেরকে ফিরি ফিরি কেমন বিদেশে পাঠিয়ে রেখেছে জাননাতে তো আমরা এই উপার্জনগুলি করতে পারতাম না দিনের জন্য শহীদ হওয়া এটা জান্নাতে থাকলে জন্ম জান্নাতে হলে জাননাতেই থাকতে থাকলে এই নিয়ামটা নসিব হতো রাসুসাম কি বলেছেন আল্লাহর পথে আমি যদি শহীদ হতে পারতাম অতপর আবার আমাকে জীবনদান করা হতো আবার শহীদ হতে পারতাম আবার জীবনদান করা হতো আবার শহীদ হতে পারতাম রাসুসাম যার জন্য আখেরাতের রাজত্ব সেই রাজত্ব যাওয়ার পর তিনি আবার বলতেছেন যে আমার মনে চাই যে আবার শাহাদতের জন্য ফিরে তো এসে এই এটা কোন আমরা জীবন চলে যাওয়া এটাকে সবচেয়ে বড় বিপদ মনে করি অথচ এটা সবচেয়ে বড় কি নিয়ামক যার জন্য রাসুল সাল্লা ইসলাম এইভাবে যে বড় মানুষ যে বিষয়টার জন্য লালাইিত থাকে সেই বিষয়টা কেমন বড় এই দুনিয়ার জন্য নিজের কিছু মান ইজ্জত খোয়ানো বাড়িঘর খোয়ানো টাকা পয়সা খোয়ানো মানে নষ্ট হওয়া এটা কি কোনো বিপদ না এটা কামাই এটা এটা কামাই এটা দেশে থাকলে এই কামাই করতে পারতাম না আমি ওখানে থাকলে কি দিনের জন্য কষ্ট হতো জাননাতে থাকলে কোনো কষ্ট হতো দিনের জন্য বোকা থাকতে হতো মাল সম্পদ হাতছাড়া হতো অপমানিত হতে হতো রিমান্ডে যেতে হতো দিনের জন্য এই অবস্থানগুলো জান্নাতে থাকলে সম্ভব ছিল না এই জন্য আল্লাহ আমাদেরকে বিদেশে পাঠিয়ে দিয়েছেন যে যাও উপার্জন করে আসো দেশেই এসে ভোগ করবে আবার কিন্তু আমরা ভুলে গেলাম নিজের দেশের খবর এখানে এসে আমরা দেশ ভুলে গিয়েছি এই জন্য কোরআনে কারি আল্লাহ তালা বলছেন কি যে তাদের এই দুরবস্থা কিসের কারণে গাফলতের কারণে আমরা আসলে গাফেল গাফেল মানে নিজের মূল বাড়ি থেকে আমরা গাফেল হয়ে গেছি বাড়ি থেকে আমাকে পাঠানো হয়েছে চাকরির ক্ষেত্রে বন্ধু বান্ধব দিয়ে আড্ডা দিয়ে ক্লাবে টাকা পয়সা উড়িয়ে আমরা সব শেষ করেছি বাড়িতে ফিরে যাচ্ছি পয়সা ছাড়া কি করবে আমার আবার স্ত্রীও ঝাটা দিয়ে আমাকে কি করবে দড়ানি দেবে এই জন্য তুমি বিদেশ গিয়েছিলে আমাদেরকে ছেড়ে আমাদের অবস্থাটা এমন হয়ে পড়েছে যে আমরা এখানে এসে আমরা ভুলে গিয়েছি আল্লাহ রবুল আলমী দয়া করে আমাদেরকে কোরআন রাসুল এবং এই আল্লাহ পাকের বাণী এগুলো দিয়ে বিষয়টাকে স্মরণ করিয়ে দিয়েছেন এই জন্য কোরআনে কারিম আল্লাহ তালা কি বলেছেন আর রহমান ও আল্লা কোরআন যে দয়াময় ময় তিনি কোরআন শিখিয়েছেন তো কোরআন আসলে এটা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে দয়ার প্রকাশ এই বিধিবিধানগুলো আসলে আমাদের জন্য কোনো বিপদ নয় কষ্টের বিষয় নয় এটা আল্লাহর দয়ার প্রকাশ নিয়ামতের আমরা আল্লাহর নিয়ামত কিভাবে পাব সেটার ব্যবস্থা মাকমালতুল দিই না কুম নিয়ামত ছিল নিয়ামত বলতে আমরা উপভোগ্য বস্তু বুঝি আল্লাহ তালা দিনকে উপভোগ্য বস্তু বলে নাম দিয়েছেন নিজে এটা ছিল নিয়ামত আর আমরা নিয়ামত মানে করি কি যে বিষয়টা পচে যাবে সেটাকে যেটা নষ্ট হয়ে যাবে সেটাকে এইজন্য আমরা আসলে বিদেশি এখন বিদেশে আছি এবং বিদেশের কামায়ের যোগ্যতা নিয়ে আমরা আসি আমাদের কামায় ইয়াটা কী বলব ক্ষমতাটা এত বেশি উপার্জনের ক্ষমতাটা এত বেশি সেই উপার্জন না করে আমরা পুঁজি নষ্ট করে দিচ্ছি বাড়ি ঘর ভিটে মাটি বিক্রি করে মা বাপ বাড়িতে কষ্ট করে সন্তানাদি কষ্ট করে বিদেশে পাঠালো আর আমি এখানে এসে কি করতেছি সব এখানেই উড়িয়ে দিচ্ছি দেশের কোনো খবরই নেই আসলে প্রকৃত বিদেশের উপার্জন কে করতেছে যারা আমেরিকা ইউরোপে কানাডায় অস্ট্রেলিয়ায় যাচ্ছে তারা ইটালিতে যাচ্ছে ভূমধ্য সাগর পাড়ি তারা আমরা আসলে প্রত্যেকেই বিদেশের কামায়ের জায়গায় ছিলাম বুঝতেছি না নিজেদের কামায়ের ব্যবস্থাটা আও অথবা রসোসাম বলছেন যে হয় বিদেশি ভাবো অথবা ভাব যে তুমি পথ অতিক্রমকারী পথ চলতে চলতে ক্লান্ত হয়ে গাছের নিচে একজন বসে দেয় কতক্ষণ একজন নিজের জীবনের পুঁজি পাট্টা টাকা পয়সা সবকিছু আমি বিশ্রাম নিলে সাপে কামড়ে দিব আমাকে অথবা ঢাকাতে এসে আক্রমণ করবে এই গাছের নিচে সে বিশ্রাম নিবে বিশ্রামটুকু সে এখান থেকে কি করবে পরিত্যাগ করবে বিশ্রামও নিবে না সে পথ চলতে থাকবে তুমি পথি পথ চলতেছ কতক্ষণ কোনো জায়গায় বিশ্রাম নিচ্ছ আমাদের এই বাড়ি ঘর দুনিয়ার এই অবস্থানটা এটা কতক্ষণ গাছের নিচে বিশ্রামের মতো আমাদের চলা বাস্তবে শুরু হয়েছিল কোত্যেকে আলমে আর ওয়াহ থেকে কোটি কোটি বৎসর আগে আল্লাহ রবুল আলম আমাদেরকে সৃষ্টি করে রেখেছেন তারপরে এক প্রক্রিয়ায় আল্লাহ তালা বাপের পিঠে রেখেছেন কিছু কিছুদিন তারপরে মায়ের গর্ভে রেখেছেন কিছুদিন তারপরে দুনিয়ার জীবনে এখন কিছুদিন আমাদেরকে মূল সুযোগের মধ্যে দিয়েছে। পরে আবার আবার জগত আসবে কিসের কবরের ভরজখে পরে হাঁসের পরে চূড়ান্ত গন্তব্য আখেরা জান্নাত অথবা জাহান্ন আমরা তো এই আবিরো সাবিল এই পথের পথিক একটা গাছের নিচে আমরা এখন অবস্থান করতেছি এটা ছেড়ে আবার চলে যাব এটা স্থায়ী অবস্থান আমার নয় ওকল আসাল্লাম ইন্না জাহিদা ফিদুনিয়া ইউর ইরুই ফিদুনিয়া ওয়াল আখের যে নাকি দুনিয়ার ব্যাপারে বিমুখিতা দেখাবে এই আপাত যে নিয়ামতগুলো দুনিয়ার যে অস্থায়ী সম্পদগুলো এইগুলির সাথে দিল সংযুক্ত করবে না সে নিজের অন্তর্কে স্বস্তির মধ্যে রাখবে দুনিয়ার ক্ষেত্রেও আখেরাতের ক্ষেত্রেও দুনিয়ার ক্ষেত্রে কি এখানের কিছু নষ্ট হয়ে গেল তার কোনো দুঃখ নেই আর এখানের অনেক কিছু পাওয়ার জন্য তার মনের মধ্যে চাপ নেই তো দুনিয়ার দিক দিয়ে সে স্বস্তিতে আর আখেরাতে সে সম্পদ পাবে এই কারণে আনন্দের বিষয় পাবে তো দুনিয়া আখেরাতে তার মনকে সে স্বস্তিদান করলো আর দুনিয়ার পিছনে যে সুটন্ত দুনিয়ার পিছনে যে দৌড়াচ্ছে সে তার অন্তরকে ক্লান্ত বানিয়ে ফেলতেছে দুনিয়ার মধ্যে আখেরাতের মধ্যে দুনিয়ার মধ্যে তো নগতই ক্লান্তি তার দুনিয়ার বুঝায় সে আক্রান্ত হয়ে আছে সে ছুটে গেলেও কষ্ট পাচ্ছে আর না পাওয়ার অতৃপ্তি তার সর্বদা তার উপর চেপে আছে আরও চাই আরো চাই আরো চাই এই বোঝা তার অন্তরের মধ্যে চেপে আছে। আর আখেরাতের মধ্যে তার কষ্টের তো সীমাই নেই তাহলে রসুসাল্লাহিসাম কি নির্দেশনা দিলেন সাল্লাহ আলহি আসাল্লাম যে দুনিয়ার থেকে বিমুখ হয়ে দুনিয়াকে তুমি কি করো পরিত্যাগ করো এর বিনিময়ে কি পাবে আল্লাহ তাল আর ভালোবাসা পাবে ইজহাদ দুনিয়া ইউ আল্লাহ দুনিয়ার ব্যাপারে বিমুখ হও কে ভালোবাসবেন আল্লাহ ভালোবাসবেন তাহলে দুনিয়ার সম্পদ এটা স্থায়ী নয় আবার উন্নত নয় এই বিষয়টা এবং কি আল্লাহবাস তারপরে রসম বলেছেন কি মানুষের হাতে যা আছে সেটা থেকে তুমি অমুখাপেক্ষিতা দেখাও সেটা থেকে তুমি মুখ নাও ইউ নাস লুকেরা তোমাকে ভালোবাসবে বিখারি কেউ ভালোবাসে না কিন্তু যদি লোকদের সম্পদের ব্যাপারে তুমি বিমুখিতা দেখাতে পারো সেই ব্যাপারে তোমার অমো প্রকাশ করতে পারো লোকেরা তোমাকে কী করবে ভালোবাসবে রাসুসাল্লা সাম এই ভালোবাসা প্রাপ্তির রহস্যটা বলে দিয়েছেন যে মানুষ তোমাকে ভালোবাসবে এইভাবে আরেখ হাদিসের মধ্যে রাসুল ইসলাম বলেছেন যে যে নাকি আখেরাতকে তার মূল উদ্দেশ্য বানাবে আল্লাহ তালা তার অন্তরের মধ্যে ধনাঢ্যতা দিয়ে দেবে আর দুনিয়াকে তার সামনে গুটিয়ে নিয়ে আসবেন দুনিয়া গুছিয়ে দিবেন দুনিয়ার কারণে সে বিক্ষিপ্ত টেনশন পেরেশানির মধ্যে সে থাকবে না আর যে নাকি দুনিয়াকে তার কী বানাবে উদ্দেশ্য বানাবে তার মনের মধ্যে তাকে আল্লাহতালা দুনিয়ার প্রতি দুনিয়ার এই মত্ততা দিয়ে দিবেন মানে দারিদ্রতা দিয়ে দিবেন যে সারা দুনিয়ার অভাব তার মনের মধ্যে অনুভব হবে সে মনে করবে যে আমি কিছুই পাইনি সে কোটি টাকার শত কোটি টাকার হাজার কোটি টাকার মালিক হইল সে দেখবে যে আমি তো আরও দুই হাজার আরও দশ হাজার কোটি টাকার অভাবী সে ভাবে না যে আমি দশ হাজার কোটি টাকার মালিক সে ভাবে যে আমি দুই লক্ষ কোটি টাকার অভাবই একশো টাকার মালিক মনে করে না যে আমি দশ টাকা ওয়ালার চেয়ে বেশি নব্বই টাকার বেশি সম্পদের কি মালিক সে ভাবে আমার তো দুইশো টাকার অভাব 30০ টাকার প্রয়োজন ছিল পাঁচশো টাকার প্রয়োজন ছিল চারশো টাকার অভাব দেন। যার পাঁচশো টাকা হয়ে পড়েছে সে ভাবে না যে একশো টাকা ওয়ালার চেয়ে আমি বেশি সমৃদ্ধ সে ভাবে আমি তো দশ টাকা অলার চেয়ে আর আমার নয় কি নয় টাকা আরও কম রয়ে গেল প্রত্যেকের অবস্থাটা কিন্তু এমন যে যে পরিমাণ সম্পদশীল সে সেই পরিমাণ দুনিয়ার দিক দিয়ে সে সেই পরিমাণ বড়ো অভাবে এবং বড়ো ফকির দেখেন রসম এটা বলছেন দুনিয়াকে কেউ উদ্দেশ্য বানালে তার ফকর তার অভাব তার দরিদ্রতা তার চোখের সামনে চলে আসে যাহালা ফকরা হুক ভাই না আইনআহি সে দেখে শুধু অভাব আর অভাব অভাব এই অভাব পূরণ করতে গিয়া মারে কাটে রিক্সাওয়ালা কিন্তু কাউকে মারে কাটে না তার অভাব আছে এই একজন দিনে আনে দিনে খায় এই শ্রমিক কিন্তু কাউকে মারে কাটে না তার অভাব আছে কিন্তু যারই কুটি কুটি আছে সে কিন্তু দেখেন মারতে কাটতে কোনো দিদা করে না তার অভাব পূরণের জন্য তার কি পরিমাণ অভাব যে একজনকে মেরে ফেলতেছে একজনকে না শত জনকে মেরে ফেলতেছে এই যে সিরিয়া। সে নিজের শুধু ক্ষমতা টুকু রাখার জন্য লক্ষ লক্ষ লোক মারা যাচ্ছে মারতেছে সে তারপরও সে ক্ষমতা আঁকড়ে ধরে রেখেছে কামড়ে ধরে রেখেছে একটা মানুষ তার এই ছোট্ট একটা জীবন এটাকে তার এই অভাব পূরণের জন্য সে দুনিয়ার এই ভোগটা পূরণ করার জন্য সে কোটি কোটি মানুষের জীবন শেষ লক্ষ লক্ষ মানুষের জীবন শেষ করে দিচ্ছে সে তারপরেও এটার মধ্যে সে আছে অভাবটা কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে তার এই এত মানুষের রক্ত তার অভাবের ক্ষুধা মিটাতে পারতেছে না শুধু সেই আরো আছে না পৃথিবীতে এরাই সব অভাব ভাই হাসিনার ইয়া দিয়েছেন উদাহরণ দিয়েছেন বাস্তবে তো এদের অভাব কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে মানুষের রক্ত তাদের কি হচ্ছে না যেই দিনের নাম নেয় তারা ইসলামের নাম নেয় মুসলমান নাম রেখে দিয়েছে সেই দিনের মূলে তারা কোটা আঘাত করতেছে সেইগুলো সেটাকে উৎখাতের জন্য তারা যার পর নাই চেষ্টা করতেছে শুধু কিসের জন্য নিজের অভাব মোচনের জন্য তো অভাব কি মোচন হচ্ছে অভাব দূর হচ্ছে না অভাব আরও বাড়তেছে টেনশন বাড়তেছে সে গল্প পড়েছিলাম ইয়ার মধ্যে কাল্পনিক গল্প বলে না কোন মহাজগত থেকে এই পৃথিবীতে ওই মহাজাগতিক ওই সমস্ত এই ব্রিলিয়ান্টরা পৃথিবীর মধ্যে একটা সুপারির মতো একটা কিছু ফেলে দিয়েছে মানে এই পৃথিবীর তথ্য সংগ্রহের জন্য তো একজনের সুপারি মনে করে এটাকে খেয়ে ফেলেছে তো খাওয়ার পরে এখন তার তথ্য তো কী হচ্ছে না চলে যাচ্ছে এখন সে যাই খায় তার পেট ভরে না কি হয় না পেট ভরে না বরং যেই পরিমাণ খায় তো এই এইগুলির তথ্য তো চলে যায় তো যার কারণে খাবারের একটা অংশ কি হয় চলে যায় পরে ডাক্তাররা ইয়া করে দেখলো যে যেই পরিমাণ খায় অল্প অল্প তার ওজন কমতে থাকে খাবার তো চলে যায় যাই খাবারের সাথে যে তথ্য যায় এ শরীর থেকে তার তথ্য কমতেছে যত বেশি খায় তার ওজন কমে পরে খুঁজে খুঁজে কি দেখলো কি অপারেশন করে যে এখানে একটা কি এই একটা ডিভাইস তার পেটের ভিতরে ঢোকায় রাখছে এখন খাবার খেলে তার পেট ভরে না বরং আরও কি হয়ে যায় তার যা আছে সেটার থেকে আর মাইনাস এটা আসলে যদিও গল্প ঠিক হোক আর ইয়া হোক বাস্তবে দুনিয়াদারদের অবস্থাটা হয়েছে কি এটা যে যেই পরিমাণ আসে তার অভাব কি হতে থাকে বাড়তে থাকে সেটা ছিল একটা কাল্পনিক গল্প কিন্তু এটা কিন্তু ওই কাল্পনিক বিষয়টাকে ওই পাগলামিটাকে আমরা কিন্তু কি বাস্তবে বাস্তবায়ন করে চলছি আর এর পিছনেই ছুটছি এখদা কোনো দিন মিটবে যাহান নাম সেখানে কি করবে আল্লাহ তাহলে কি পরিমান লোককে জাহান্নামে দিবেন আদম আলি ইসাল্লামকে জাহান্নকে পৃথক করো আদম আলি ইসলাম বলবেন যে কতজনকে পৃথক করবো আল্লাহ বলবেন প্রতি হাজার থেকে নয়শো জন এই পরিমাণ জাহান্নামে প্রবেশের পর আল্লাহ তালা জাহান্নামকে জিজ্ঞেস করবেন হালিম তালাত্তি জাহান্নাম তোমার পেট ভরেছে কুল হালমিম নাজিদ জাহান্নাম বলবে আরো কিছু রয়েছে এই পরিমাণ মানুষ জিন তার পেটে যাওয়ার পর সে কি বলবে আরও রয়েছে কিনা মানুষের তুলনায় জিনজাতি জাহান্নামে আরো বেশি যাবে তারপরেও জাহান্নামের পেটের ক্ষুদা কি হবে না মিটবে না জাহান্নামের যেই স্বভাব জাহান্নামির সেই স্বভাব কারণ প্রত্যেকে তার মাতা পিতার স্বভাব নিয়েই তো কি হয় জন্ম নেয় জেনেটিক কিতাকে একটা সম্পর্ক থাকে না তো জাহান্নামের স্বভাব কি এটার জিন কি এটার জিন হইলা কিন্তু জাহ্নাতের পথ কোনটা জাহান্নামের পথ কোনটা এটা তো নির্দিষ্ট ওই পথে যারা চলমান তাদের পেট কখনো কি হয় না ধরে না আর রাসুল সোসান কি বলেছেন যে এই পরিমাণ সম্পদ রাসুলের হাতে এসেছে দান করে সব শেষ করে দিয়েছে তিনশো তিনশো তো ওট একজনকে দান করে দিচ্ছে কি পরিমাণ যুদ্ধলব্ধ সম্পদ এসেছে সব দান করে দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহম্মাদ আল রিজ কা মুহাম্মাদিন মোহাম্মদিন কাফা আফা মুহাম্মদ সাল্লা পরিবার পরিজনের রিজিক তুমি কোনোরকম সারে পরিমাণ দাও চলে পরিমাণ দাও বেশি না নিজে তো গ্রহণ করেনি নিজের সন্তান সন্ততির এদের ফিউচার এদের ভবিষ্যতের জন্য অতিরিক্ত সম্পদ কি করেন করেননি কামনা করেন এই হলো জান্নাতিদের অবস্থা সম্পদ হাতে পাওয়ার পরেও বিলিয়ে দিয়েছেন আর ভবিষ্যতের জন্য সম্পদ আল্লাহর কাছেও চান বেশি করে দেন আর আরেক দল কি অবস্থা হালমিম মাসিদ হালমিম চলতেছে চলতেছে আরো চাই আরো চাই জাহান্নামির সেই সভা যে তার হুদা তার চাহিদা কি হবে না দুনিয়ার এই আকাঙ্কা তার শেষ হবে না মিটবে না আল্লাহ তার অন্তরের মধ্যে ডিভাইসের কথা তো শেষ আর দুনিয়া কতটুকু পাবে প্রত্যেকে যতই সে অভাব দেখে যতটুকু তাক দিয়ে আছে এতটুকু এর বেশি যতক্ষণ আছে ততক্ষণ এই জন্য ভাগ্য সৌভাগ্যবান যে নাকি স্থায়ী ग्रहण करी वस्तु परित्याग करार्लाम पृथिवीर मध्य सब चेष्टी जाहेदी एक दिन रसूल पेट भरे खबर रसूल सल्लाम एंतेकाल इमाम आहमद बीन हम राहिमा जहादतर बेपारे जहुद तीन प्रकार एक प्रकार हल साधारण लोकर जुहुद हराम परित्याग कर द्वित प्रकार हल जे বিশেষ লোকদের জহুল যে হালালের মধ্যেও অতিরিক্ত এটাকে পরিত্যাগ করা হালাল মুবাহ কিন্তু অতিরিক্ত মুবাহাতের পিছনে না ছোট এটা হলো বিশেষ লোকদের জহুল আরেকটা হলো একেবারে বিশেষ বিশেষ ভিবিআইপি লোকদের জহুল ভিআইপির পরে আরেকটা ভিবিআই আছে না সেটা হলো যে আল্লাহর স্মরণ থেকে আল্লাহ থেকে উদাসীন করে দে যা কিছু আছে সব ছেড়ে দেওয়া এটা হলো কি জুহুদের একে সর্বোচ্চ পর্যায়ে বহুয়া জুহুদুল আরিফিন আল্লাহর পরিচয় ধন্য ব্যক্তি যারা এদের জহুদ এল এটা যে আল্লাহকে চিনেছে এখন সে আল্লাহর দিক থেকে দৃষ্টি ফিরিয়ে অন্য যত লোব নিয়েও বিস্তরী থাকুক সেদিকে দৃষ্টি দিবে আসলে আমাদের দৃষ্টি অন্য অন্যদিকে যায় কেন আমরা আল্লাহকে কি করি নেই চিনি নেই মা কাদারুল্লাহা হাক্কা আল্লাহ কাদরিহীন আল্লাহতালার যথাযথ মর্যাদা তারা কী করেনি দান করেনি ইয়া মা গর কাবি রব্বিকাল করিম তোমার সে করিম মহান রব এর ব্যাপারে কিসে তোমাকে ধোকায় ফেলে রেখেছে সেই করিম রবের ব্যাপারে তোমাকে কিসে ধোকাই ফেলে রেখেছে আসলে তো আমরা একটা ধোঁকায় পড়ে আছি আল্লাহকে যদি চেনা হতো তাহলে এই সব জিনিসের দিকে বা এইগুলি নিয়ে আমাদের ঝগড়া বিবাদ টানাটানি দ্বন্দ্ব থাকতো এগুলো হ্যাঁ এখন একটা অর্থ হল অর্থ এটা নয় যে দুনিয়ার প্রয়োজনীয় বস্তুগুলো কী করে দিতে হবে নষ্ট করে দিতে হবে এটা কিন্তু আবার নয় ইস ভিজা সুফিগিরিও ইসলামের মধ্যে অনুমোদিত নয় রাহবানিয়ত এটাও ইসলামে অনুমোদিত নয় সাহাবাইকার মির্লাহি তাহ আলহিম আলহিম আজমাইনের মধ্যে অনেকে সম্পদশীল ছিলেন না এবং তাদের সম্পদ দিয়ে আল্লাহ তালা দিনের কাজ নেননি ওসমান রাজি আল্লাহতাল সাহাবাইকারের মধ্যে কত বড় ধনী ছিলেন এই সম্পদ দিয়ে তিনি কি করেছেন জান্নাত কিনেছেন রাসুস কি বলেছেন কে আছে যে বীরে বুদোয়া কি করবে কিনে দিবে সে কী জান্নাত পাবে বীরে বুধোয়া মদিনার মধ্যে একটা কুঁয়া ছিল যেটা মুসলমানদের খুব ইহুদিদের দখলে ছিল তো মুসলমানদের পানির বড় সংকট ছিল তা রাসুস বলেছেন যে এটা কে মুসলিমদেরকে এমনভাবে দিয়ে দিবে যা যা অন্য মুসলিমদের যেই পরিমাণ অধিকার তারও সেখানে সেই পরিমাণে অধিকারই থাকবে এর বিনিময়ে সে জান্নাত থাকবে পরে উসমানজ্লাহ তোমার এই কুয়া কিনি কী করেছেন দান করে দিয়েছেন তারা সম্পদ কি করেছেন কাজে লাগিয়েছেন তো সাহায্যিক আলম লিদানুল্লাহ আলিম আজমাঈনের হাতে সম্পদ ছিল অনেকের আল্লাহ পাক হালালভাবে যদি কাউকে সম্পদ দেয় সম্পদ নষ্ট করার নির্দেশ কী করা হয়নি দেওয়া হয়নি কিন্তু এই সম্পদের লোভে কী হয়ে নিপতিত হয়ে নিজের আখেরাতকে ধ্বংস করার আসলে অবকাশ নেই এই কোন কোনো আরিফ এবং বুজুর্গ বলেছেন যে সম্পদ তোমার হাতে থাকবে অন্তরে নয় এটারে এটাকে ওই মাস নবীতে উদাহরণ দিয়েছে এটা যে নৌকার জন্য যেমন কি প্রয়োজন পানি প্রয়োজন পানি ছাড়া কি হবে না নৌকা চলবে না কিন্তু নৌকার ভিতরে কি থাকবে না পানি থাকবে না থাকবে নৌকার নিচে তো দুনিয়া মুসলিমদের জন্য প্রয়োজন না প্রয়োজন নেই কিন্তু এটা কোথায় থাকবে না অন্তরে থাকবে না থাকবে কোথায় পায়ের নিচে হাতে এটা ব্যবহার করবে সে দুনিয়াদারকে দুনিয়া দিবে দেখেন রাসুসম কী করেছেন সাহাবাহী কালাম করেছেন খোলাফাই রাশেদিন কী করেছেন তারা কি সম্পদ আহরণ করেননি সম্পদের সমৃদ্ধির চেষ্টা করেননি বনাঞ্চলকে আবাদ করেননি উমরদ্দী আল্লাহ তাল যে সমস্ত অনাবাদ ভূমি ছিল সেইগুলোকে লোকদেরকে দিয়ে দিয়েছেন যে তোমরা কী করো আবাদ করো তাহলে দেশ কী হবে সমৃদ্ধ হবে সম্পদ বাড়বে এই ব্যবস্থা করেননি করেছেন কিন্তু কিসের জন্য নিজে ভোগ করার জন্য এইগুলো পরে কী করেছেন অকাতরে যারা অভাবী তাদেরকে দান করেছেন মুসলিমদের আসলে বাস্তবে যদি মুসলিমদের হাতে পৃথিবীর রাজত্বটা থাকতো এবং মুসলিম যদি আপন চরিত্রের মধ্যে ঠিক থাকতো তাহলে অবস্থাটা হতো কি যে কাফের মুসেকদের তাদেরকে তাদের আবিষ্কারের জন্য তারা সুযোগ দিয়ে দিতেন বরং যে যে বিষয়ে আবিষ্কার করতে পারবে এর জন্য তাকে পুরস্কার দিতেন কারণ এই আবিষ্কার যে আমরা তো ভাবি যে এই আধুনিক এই বিভিন্ন বস্তুর আবিষ্কার এটা আসলে কাফের মুস্টেকদের কাজ না এটা তো আল্লাহ তালা পৃথিবীর মধ্যে আল্লাহ তালার যে সৃষ্টির মধ্যে যে নিয়ামত ছি সরা গোপন করে রেখেছেন সেটাকে কি করা সব কিছুর হাকিকত বৈশিষ্ট্য জানিয়েছেন যত আবিষ্কার হোক না কেন সেই আবিষ্কারের জ্ঞানটা কার মধ্যে ছিল আদম আলহ ইসলামের মধ্যে ছিল এই ভাবে প্রাপ্ত হয়েছে বৈজ্ঞানিকরা ওই বনি আদম এই আবিষ্কারটা করা যেন আল্লাহর সৃষ্টির উদ্দেশ্যকেই পরিপূর্ণতার দিকে নিয়ে যাওয়া এটা মুসলিমদের মুসলিমদের খলিফা যদি থাকতেন মুসলিম এই শাসকরা যদি থাকতেন তারা এটা কী করতেন না অনুৎসাহিত করতেন না এটা নিষেধ করতেন না বরং উৎসাহিত করতেন যে এই কাজের সাথে জড়িত হবে তাকে পুরস্কৃত করতেন তারা তো দুনিয়ার জন্য করতেছে যে দুনিয়া তাকে আরো বেশি করে কি করতেন দিয়ে দিতেন কিন্তু নিজেরা এইগুলির ভুকবিলির সাথে লিপ্ত হয়ে আখেরাতকে কি করতেন না নষ্ট করতেন না আর যদি ইসলামী মুসলিম খলিফারা এই অবস্থাটা ধরে রাখত কখনো তাদের পতন কি হতো না যে দুনিয়া তারা বন্টন করতেছে না তাহলে দুনিয়া সবসময় তাদের হাতে কি করতো থাকতো হাত থেকে হাত হতো না তাহলে এই দুনিয়ার হার জিনার রিস্ক আপনি বলুন যে আল্লাহ যেই রিজিক তার বান্দাদের বান্দাদের জন্য বের করেছেন সেইগুলোকে কে হারাম করবে যাহাদের অর্থ কিন্তু এটা না যে এইগুলিকে আমরা কি করে দিব হারাম করে দেব আল্লাহর পবিত্র রিজিক এটাকে কে হারাম করতে পারে এইগুলো এর মূল মালিক দুনিয়ার মধ্যে কারা মুমিনরা খালি সাতা ইয়াম কেয়ামা কিয়ামতের দিন তো শুধু তাদের কাছে এই নিয়ামতগুলো থাকবে কাফেরদের কাছে এই নিয়ামত থাকবেই না কি দুনিয়াতেও এইগুলোর মালিককে মুমেনরা কাফেররা শুধু তাদের থেকে অনুগ্রহ প্রাপ্ত হয়ে এগুলি করবে এটা ছিল মূল ইয়া নিয়ম একেবারে আসমানি সিস্টেম ছিল এটা যে এই সম্পদগুলো গুলো দুনিয়াতেও কাদের কুল ফিল মুদের দুনিয়া। এইগুলো তাদের জন্য যারা ইমানেছে দুনিয়ার জীবন হিয়ালিল্লা দিনা আমানু বলার অর্থ কি যে এটি মোমেনদের জন্যই কাফেরদের জন্য না দুনিয়াতেও আর আশা বাকি আপাত দৃষ্টিতে কাফেরদের হাতেও তো কিছু আছে আসে না এবং অনেক ক্ষেত্রেই তাদের হাতে বেশি আসে আমাদের অবহেলার কারণে বা নিজেরা সঠিকভাবে আল্লাহর হুকুম পালন না করার কারণে কিন্তু কেয়ামতের দিন তাদের হাতে কিছুই থাকবে না কাদের হাতেই থাকবে মোমেনদের এইগুলি সম্পদগুলি কি কাফেরদের আবিষ্কার কাফেরদের বস্তু নাই আল্লাহ আল্লা রবুল আলমিনের এইডির এগুলোর বেশি হকদার কাফেররা না মুসলিমরা মুসলিমরা কারণ আমাদেরকে এখন তারা তিরস্কার করে যে তোমরা কি আবিষ্কার করেছ আরে আমি আবিষ্কার করব কেন পায়খানা পরিষ্কারের জন্য কি রেখেছি আমি সুইপার রেখেছি সে পায়খানা টয়লেট পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে মুছে দিল এখন আমাকে তুমি তিরস্কার করবা তুমি কী সাহসাদা হয়েছ যে টয়লেটটা পরিষ্কার সুন্দর মতো তোমার দ্বারা হয়নি তুমি ল্যাবরেটারিতে নিয়ে এ পায়খানা কি খাবার খেয়ে পরিত্যাগ এই পায়খানা মলত্যাগ করা হয়েছে তুমি ধরতে পারলে না একজন ধরে ফেললো তুমি কি বিশেষজ্ঞ তুমি কি ভালো পায়খানার ভিতরে কি আছে না কি খেয়েছে আপেল খেয়েছে তুমি এটা বের করতে পারলে না রিসার্চ করে আমি তো পারলাম এইটা কোনো তার কি হলো গৌরবের বিষয় হলো আর আমার হিনমান্নতার বিষয় হলো দুনিয়াটা আসলে আদম আলি ইসাল্লামের টয়লেট কার টয়লেট আদাম আলাই টাকা এসেছিলেন কি করার জন্য টয়লেট সারার জন্য টয়লেট সারিয়ে চলে চলে গেছে এখানে আমরা বহুত কিছু এটা আমার পরিষ্কার করতে হবে আমি এখানে সবকিছু করতে হবে আমার তো প্রয়োজন নাই এতে যান টাকার হাতে থাকবে আমার হাতে থাকবে যাকে ইচ্ছা আমি তাকে ঢুকতে দিব যাকে ইচ্ছা ফিরিয়ে দেবো ওই পরিষ্কার পরিচ্ছন্নতা আমি কাকে দিয়ে করাবো কাপের তারা করতেছে না আমাদের জন্য গৌরবের বিষয় হবো যে আমি করবো আমি করি নাই দেখি আমি হিনমান্নতার শিকার এটা কিন্তু আমাদের এক ধরনের হিনমান্যতা আছে যে আমরা পারি না এই আমরা কি হয়ে আছি, পিছনে পরে আসি মোল্লারা কি করেছে তালেবানরা কি করেছে পৃথিবীর ওদের প্রযুক্তি তো তাদের ব্যবহার করতে হচ্ছে তো করবো না তো কি সুইপার রেখেছি কর্মচারী চাপড়ে দিব হ্যাঁ খুব সুন্দর পরিষ্কার করেছো তুমি এই আমি কিছু পুরস্কার দিয়ে দিব মুসলমানদের অবস্থানটা এটা ছিল এই মুসলমান জড়িত হওয়ার প্রয়োজন ছিল না এই জন্য দুনিয়া সে কি করবে না পরিত্যাগ করবে না দুনিয়ার মধ্যে আছে। জাহাজ চলতে হলে পানির প্রয়োজন পড়বে কিন্তু পানি সে কি করবে না নিজের ভিতরে প্রবেশ করাবে না ভিতরে থাকবে তো আল্লাহর দিন আল্লাহ রবীন্দ্র জায়গায় খরচ করে নিজেরা এরদার ও মার্যাদাবান হয়েছেন হাকিকা আল্লাহ যুহুদের হাকিকত প্রকৃতিটা হইলো যে দুনিয়া তোমার হাতে থাকবে অন্তরে নয় তো এটা না যে দুনিয়া তুমি সম্পূর্ণ কি করবে ছেড়ে দিবে না দুনিয়াকে হাতে রেখে ব্যবহার করবে এটাকে অন্তরে রাখবে না এটা তোমার উদ্দেশ্য হবে না এটা তোমার কামনা বাসনা হবে না এর জন্য তুমি মরবে না এটার জন্য মারবে না অন্তরে হবে না এটা তোমার হাতে হবে হাতের জিনিস ছুটে গেলে একটা ছুটে গেলে আরেকটা ধরবে হাত খালি থাকলেও সমস্যা নাই মুভতা আইদান আনিল হারাম মুস্তা আইনান বিষাই ইনাল মুবাহ হারাম থেকে দূরে থাকবে মুবাহ বৈধ কিছু বস্তু দিয়ে তুমি চলার পথে সহায়তা গ্রহণ করবে অন্য কিছু বিশেষজ্ঞ ব্যক্তিরা বলেছেন প্রসিদ্ধ আরিফ আসলু জুহদ আর প্রকৃত জুহদ হলো যে আল্লাহর প্রতি কি হয়ে যাওয়া সন্তুষ্ট হয়ে যাওয়া জিদার বন্দা আরে জিদার মাওলা ওধার বন্দা আল্লাহ যেভাবে চালান সেভাবে শেষ দুনিয়ার ব্যাপারে আমার কোনো ধরনের কোনো কী নেই ছুটলো আমার কোনো সমস্যা নেই আসলো কোনো সমস্যা নেই আছি আমি কোন পথে আখের ঠিক আছে রাস্তা শাসম তো এমনই করেছে না রাসন কী করেছে খাবারের ব্যাপারে কোনো আলোচনাই ছিল না তাদের কি কোনো আলোচনা নেই এটা নিয়ে আলোচনা করে মানুষ কোনটা নিয়া যেটা তাদের কাছে গুরুত্বপূর্ণ এটা নিয়ে আসলে কোনো আলোচনা ছিল না বাস্তবে এই জন্যই দেখেন সাহাবাহিক রামের ক্ষেত্রে কি বলেছে হাদিসের মধ্যে কি আসছে যখন নাকি দুই আশা মানে ইজতামা আল আশা আইনে ফাজ আশা এ মানে ইশার নামাজ এবং খাবার একসাথে আসছে এখন হাদিসে এসেছে কি করার জন্য আগে খাবার খেয়ে নাও তারপরে কি করো নামাজ পড়ে আমাদের এটা বুঝতে কষ্ট হয় যে আগে খাবার খেয়ে নিব নামাজের চেয়ে খাবারের গুরুত্বটা বেশি হয়ে গেল নাকি আবার না মূল বিষয় হল খাবারটা এটা কোনো ফাংশন না এটা একটা জরুরত তাড়াতাড়ি এটা সেরে নাও যেন খাবারের সময় তোমার চিন্তাটা থাকে নামাজের দিকে যে আমার তো নামাজ রয়েছে নামাজ রয়েছে খাবারটাও নামাজ হয়ে যাবে আর যদি তুমি আগে খেতে বসো আমরা কি করি আগে নামাজটা সেরে নেই। কারণ নামাজ হলো খাবার হলো আসল উদ্দেশ্য মজা নিয়ে সময় নিয়ে দীর্ঘক্ষণ খেতে হবে এই জন্য তাড়াহুড়া তাড়াতাড়ি করে জরুরত যেটা নামাজটা সেটা নেই এটা জরুরত প্রয়োজন এখন নামাজের ভিতরে খাবার খাবার খাবার খাবার নামাজটাকেও খাবার বানিয়েছি এরপরে স্বস্তির সাথে বসে সময় নিয়ে মজা করে খাবার খাই এইবার খাবার খাও শিল্পের সাথে তো এই জন্য বলছে জানা শিল্পের সাথে আদায় করো কি নামাজ আর খাবার জরুরত হিসাবে সেরে নাও এবং খাবারের বিতর থাকে আচ্ছা সর্বশেষ শেষ করে একটি উক্তি দিয়া তিনি বলছেন যে জাহেদ যে হয় জাহেদ সে আল্লাহর জন্য নিবেদিত থাকে আল্লাহর সাহায্য নিয়ে থাকে আর আল্লাহর সঙ্গে থাকে তার কি অবস্থান মা আজ কি তার পরিতৃপ্তিটা কোন পর্যায়ে যে এই পর্যায়ে আছে যে আল্লাহর সাথে আল্লাহর সাহায্য নিয়ে আল্লাহর জন্য নিবেদিত তার অবস্থা আর আমরা যারা এই অবস্থা থেকে দূরে দুনিয়ার যত কিছুই পেয়ে যাই না কেন সেই অবস্থার মধ্যে আসি দুজনের অবস্থা তুলনা হয় তাহলে জাহেদ সে ঠকলো না সেই প্রকৃতি জিতে গেলো আল্লাহ তালা আমাদেরকে বিশেষ করে আমাকে বিষয়টা যথাযথভাবে উপলব্ধি করার এবং আমলে আনার তো অভিজ্ঞান করার সুহানুল্লাহ